या दिन चेस्ट दिन पथे लेगे तौफिक आया तेलावत করে যে আপনার রবের সফর কিছুতেই না সেই লোকগুলো মুমেন হতে পারে না তারা ইমান রাখে না তুমার মীমাংসা করা বিষয়ে मन मध्य अनुभव कर मेने ग्रहण कर अल्लाह आलमीन इमान शर्त रा रसूल सल्लामेर फैसला के मेने के दिलर मध्यारे तरफ संशय कूठाधर दिदा थकबेना सरबे से ग्रहण कर मे اي عباستا هو صغع كي هوتبرنا ايمان دا هوتبرنا اي آيات البكة حنا في مذهب الامام علما جساس رحمه الله كي قرأتن وفي هذه الآية دلالة على أن من رد شيئا من أوامر الله او ও আওয়ামির রসুলা ফাহিজাম কবুলিমত যে এই আয়াত এই অর্থ বুঝায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন धानदेश क्या परितगरे प्रत्याख्यन से इसलम थे बैरिए जाए मुसलमान थकबेना एन तर प्रत्याख्यन ओ विषय पर सन्देह हार कारण हक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 কিন্তু এটাকে মেনে নেওয়া এটাকে গ্রহণ করে নেওয়া এই কি করেন দিনটাকে সত্য মনে করতো না মিথ্যা মনে করত এই সত্য মনে করার কারণে সে মুসলমান ছিল সে কাফের ছিল কেন मानते बाध्य माना कित्य एम अवस्थान निजे नहीं एक हईल विषय ना करा। लो विषय करते बाल ना करा आमी की? करते ये कारण अनुताप मन मध्य ग्लानी निजे त्रुटर एकलब्धि कि थका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 क्या मध्य आसेनाई प्रथम जन फासेक द्वित जन की का द्वित जन जो का नाई ना कर ले त्रुटिजुक्त हित अन्या हित ना करना बर्तमान शरियत विधान गुज राष्ट्रीय जरा प्रतिष्ठित करते বা ভিন্ন বিধানগুলো প্রতিষ্ঠিত হয়ে রাখছে তারা এ প্রতিষ্ঠিত না করাকে সরিয়তের বিধানটা প্রতিষ্ঠিত না করাটাকে এটাকে কোনো পাপ অন্যায় অপরাধ হিসাবে মনে করে শুধু এতটুকুই না একজনে এটাকে অন্যায় পাপ অপরাধ অর্থাৎ শরীয়তের বিধানটাকে পরিত্যাগ করা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 একজনে বিধান পরিত্যাগ করার কি মনে করে না বিপরীতে নিজের অবস্থান ধরে রাখছে এই বিধান প্রয়োগের ক্ষেত্রে বাধা দিতে শেষে সে কি সে কি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 কেহ যদি করে সবের নিয়তে দেবদেবী গুলির পূজা আমরা এই জন্য করি যেন এরা আমাদের আল্লাহ নৈকট্যবান বানিয়ে দেয় তে আল্লাহর নৈকট্যের জন্য কাজ করা এটা কি না তার একস এর কারণে কুপুরি এবং মাছ দিহত এটা সব হয়ে যায় ইন্নামালা আমল বিনিয়ত আমল কে আমলের ইয়া নির্ভর কে উপর নিহতের উপর এই হাদিসের अपपेक्षा दी देखी अरे मुबाह कल शरिये सिद्ध कल नियत रहते मुबाह कल नियत करियत ना था पा आजर पाने कुना का द्वारा किए नेक जाए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 আমল করা এর জন্য যারা চেষ্টা করতেছে আমলকারীদের বিপরীত তাদের হিসেবে নিজেদেরকে তারা দাঁড় এরা মুসলমান থাকে কিভাবে এই জন্য মুসলমান থাকার জন্য দেখেন আবু কর্তিদ্দিক রাজি আল্লাহ সময় জাকাত অস্বীকারীদেরকে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 पवित्र करसुलसूल सलाम के सम्बोधन कर रसुलर का दिल परिष्कार रसुल, रसुल नहीं আমাদের আমাদের করবে এদের বিরুদ্ধে কি করছেন এদেরকে কি আখ্যায়িত করছেন স্বাভাবিকরা মূর্তা আখ্য করছেন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 এটা যে নিজেকে মনে না করে থাকলে একটা বিষয় সে কি করে না মানতে বাধ্য নিজেরা মনে করে না পালন করে বা না করে সেটা হলো ভিন্ন জিনিস শীতকের পালন করা না করার সাথে কিন্তু এটা মানতে আমি বাধ্য বাধ্য না এই ক্ষেত্রটা এটা কিন্তু পালনের না সে যদি মনে করে যে আমি এই জিনিসটা মানতে কিনা বাধ্য না একটা জিনিস মনে ইসলামের সব পালন করে একে পরিপূর্ণভাবে কিন্তু একটা জিনিস এই ব্যাপারে মনে করে যে এটা আমি মানতে কিনা বাধ্য না অত তো ইসলামে এটা কি অকাতভাবে সাব্যস্ত হয়ে যায় সে কি হবে না মুসলমান হবে না আংশিক ইসলাম এটা কিনা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 মুনাফিকরা কেন তারা কি ইসলামের কোন অকাট্য বিধানের বিরুদ্ধে অবস্থান নিচে নিচে তারপরে তারা মুসলমান না এবং মুনাফেকদের অনেকেই তো ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে ইহুদি এবং খ্রিস্টানরা ইমানদার না কেন কোন বিষয়টার কারণে তারা ইমানদার না বলেন দেখি মুনাফিকরা তারা নামাজ পড়ে রোজা করে সব হুকুম পালন করে শুধু তাসলিম কোনটা নাই নাই এই বিধানা মুসলমান যদি মনে করতো যে মানতে বাধ্য আমার মানা ফরজ এরপরে সে ব্যক্তিগত আমলের ক্ষেত্রে অলসতা ত্রুটি তাহলে সেই তারে কি বলা হইতো না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 কি মুসলমান এটা কারণে এখন করতেছে ব্যাপক হারে কাছে কারণ কেউ যদি সুয়ারের গুস্তরে খাসির গুছ তো কি দিয়া দেয় ঘোষণা দিয়া দেয় বা সুয়ারের গুস্ত একজনে বিক্রি করতেছে এখন যারা জানে যে এটা সুয়ারের গুস্ত কুকুরের বলে না তখন সাধারণ মানুষগুলি কি হবে এই শরীর আসলে কি হয়ে যেতেছে এটি কাফের হয়ে যেতেছে আমাদের এই কি মানের কারণে এই গোপন রাখার কারণে দলে দলে মানুষ কাফের হয়ে যেতেছে একটা মুসলমানকে কাফের বলা যেমন নাকি জঘন্য পরিষ্কার কাফের হয়ে গেছে মুসলমান বলা জঘন্য তেমনি কি একটা ইহুদিরে যদি আপনি কি ফেলেন মুসলমান ফেলেন তাহলে আপনি কি উদারতা দেখাইলেন উদারতা দেখাইলেন না ইসলামের ক্ষতি করলেন একটা ছাত্র পরীক্ষায় পাশ করছে এডারে আপনি ফেল করাই দিলেন জিনিসটা ভালো করছেন না খারাপ করছেন একজনে ফেল করছে এটা আপনি পাশ করাই দিচ্ছেন না যারা কষ্ট করিয়া পরীক্ষা দিয়ে তারাই মুসলমান প্রকাশ করার কারণে এখন এই ধরনের গুণ অর্জন করে অন্য মুসলমান গুলিও কি কাফের কারণ এরা তো জানে যে এটাও তো মুসলমান এইভাবেও তো মুসলমান থাকা যায় এই জন্য দেখেন গিয়ে এখানে সমাজে কয়টা মুসলমান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 আল্লাহর বিধানের বিপরীতে দেখি মুসলমানের ইসলামের ধর্ম থেকে আরেকটা হাদিস রসুল আলহামের দান আবী ওবাদ أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأثارت علينا وأن لا ننازع الأمراه له إلا أن تروا كفراً بواحاً عندكم من الله فيه برهان حدث في شرمر محلو رسول صلى الله عليه وسلم يقول شاشك دير أمرا جنو أنو قطو قري جوتو ظلوم التطريق قرو أمرا جنو كينا তাদের বিদ্রোহী না হই হ্যাঁ যদি তাদের থেকে কি দেখা যায় মুসলিম শরীফের বিরুদ্ধে কি যাওয়ার নির্দেশ রসম দিয়েছেন স্পষ্ট কুপুরি বলতে কি অন্য এক রেবায়াতের মধ্যে মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে যে এই হাদিসের রস বলছেন যে না ততক্ষণ তাদের বিদ্রোহী হবে না যতক্ষণ তারা তোমাদের মধ্যে নামাজ কি করে প্রতিষ্ঠিত করে শাসকদের দায়িত্বের মধ্যে কোরআনে কারিম আল্লাহ বলেন আনিল।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 নামাজের গুণ হইল কি মধ্যে অনামাজি কি করতে পারবে না থাকতে পারবে দেনামাজি থাকলে অন্যায় অশ্লীলতা কি করবে সরাবেই এই জন্য সমাজের মধ্যে ছাইরা দেওয়া যাবে না কোনো কাকে বেনামাজিকে বন্দী করে রাখা হবে যতক্ষণ সহি বা তার থেকে বুঝানো যাবে ততক্ষণ তাকে কি করা হবে না সারা হবে না মানে সমাজে বেনামাজি এসে থাকতেই পাবে না এটা হইল ইসলামী শরীয়তের বিধান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 তারা এটার বিরোধী এটার পর আলোচনায় তারা এটার কি বিরোধী আমাদের দেশের শাসকরা এটা বিরোধী না এই জন্য এর জন্য ব্যাপারে কি আছে মনের মধ্যে এটার দুর্বলতা আছে আগ্রহ আছে এটারে কি মানে ফজিলতির বিষয় মনে করে না এরপরও তারা এটার বিপরীতে হওয়ার কারণে দেশের কে কি করতে পারে না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 যেপারে আল্লাপ রসুলের উৎসাহিতা যায় না কারণ সরকার কি এর বিপক্ষে তো এই মুসলমানের আগ্রহের বিষয়টা কে সরকার বিপক্ষে হওয়ার কারণে কে কি করতেছে না জিতেছে না ব্যাপারে যদি সরকারে কি বলতো যে নামাজ পরিত্যাগ করবা তারা রেবে ধরবে পুলিশে ধরবে তারে রিমান্ডে নেওয়া হবে তারে বন্দি করা হবে তাইলে কোন বেনামাজি থাকতো দেশে বুঝেন নাই কথা শরিয়তের একটা ফরজ ফরজার বিপরীতে সরকারে যাওয়ার সরকার আর হারাম জিনিস পরিত্যাগ করা নামাজ পরিত্যাগ করা কি হারাম এইটার বিরুদ্ধে যদি সরকারে যাইত এই হারামটার বিরুদ্ধে বুঝেন নাই নামাজ পরিত্যাগ করা যে হারাম এটার বিরুদ্ধে যদি যে কেউই বেনামাজি থাকতে পারবা না তাহলে সমাজ একটা বেনামাজিও থাকতো ফরজার বিরুদ্ধে যাওয়ানোর কারণে এই ফরজ কেউ পালন করে না হারমার বিরুদ্ধে শাসকদের একটা ফরস রসাম বলছেন যে শাসকরা যতক্ষণ পর্যন্ত আকাম পালাতা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে নামাজ কি করে করে শুধু নিজে নামাজ করে এটা না আকামুফি কুমু বিদ্রোহ করো যাওয়া জায়াজ আছে না নাই তারা নামাজ কায়ম করে করে এটাও মুসলিম শরীফের জায়াজ যে নামাজ কায়েম তারা পরিত্যাগ করলে ইমাম নবী রহমতুল্লাহ সবগুলি আর এখন বিস্তারিত বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে তার ব্যাখ্যা হইল এই হাদিসের মধ্যে যে নামাজ প্রতিষ্ঠা করা পরিত্যাক দিলে নামাজ পড়া ছাইরা দিলে এটাই তাদের থেকে কি প্রকাশ হইল কুফরে বাবা হইল কি হলো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 শুধু যায় না কারণ শুধু তারা নামাজ পড়িতে করছে বিষয়টা এতটুকু এরপরে দেখেন ইমাম নবী রহমতাল কি বলতেছেন আজ মা ও আল্লাহ ইমামা আকিদুলি কা ফিরিন সব হল আমার এই কথার উপর একমত্বই আল্লাহ কি করে নাই দেখে নেই কাফের কোন কর্তৃত্ব মুসলমানের উপর নেই তর আলহিল কুফরু ইনাজ আলা যদি আগে মুসলমান ছিল কিন্তু এখন সে তার মধ্যে কুপুরিয়ায় এসে কি যুক্ত হয়েছে না ভাঙ্গে যায় তো ইসলাম ও ইমান ও কেয়া যায় যায় ইমান ভাঙ্গার কোনো কি যদি পাওয়া যায় কারণ যদি পাওয়া যায় ইসলামের অকাট্ট কোনো একটা বিষয় যদি সে কি করে অস্বীকার করে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 পরিবর্তন করে ফেলা আল্লাহ সদীয়তের বিধান ছিল এক ধরনের সে ওই বিধান বাদ দিয়ে নতুন আরেক ধরনের বিধান চালু করে দিচ্ছে এটাতে কি বলা হয় তার ইড় যে আল্লাহর হ্যাঁ আল্লাহর হুকুমের যদি কি করে বিধানের যদি কি হয় তার করে তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় সে মুখে বলতে হবে না যে আমি আল্লাহর হুকুম কি করি না মানি না আমলের দ্বারাও কি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত যে কি না করছে সে মানে কুহুরিটা করছে সেই কুহুরিটা পরিত্যাগ না করবে আল্লা পরি আল্লাহ করে দেওয়া হইল কি কতক্ষণ জীবন ধরেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন কেউ যদি কোন কারখানার মালিক কি করছে তার কারখানার মধ্যে কাজ বেশি হওয়ার জন্য এবং শ্রমিকদেরকেও যেন ঠিক সুবিধা দিতে পারে এই জন্য আসরের নামাজের পরিবর্তে দুই রাখাত ঘোষণা করে দিচ্ছে মানে আমরা যেহেতু বাংলাদেশ গরিব দেশ এবং আমাদের অর্থনৈতিকভাবে সংকট বেশি এখন শ্রমিকরা কি দিতে হইতাছে মানে সুবিধা একটু বেশি দিলে হাজারও একটু সুবিধা বেশি হইতাছে এই জন্য টাকা তেরো টাকা দুই রাঘাত করা হয় তাহলে একটু সময় বাঁচলো না সময় কি করলো বাঁচলো এই অতিরিক্ত সময় যেমন উপকারী হবে এই স্বার্থে সে নামাজ কয়রাঘাত করে দিছে আসলের নামাজ দুই টাকা যে আমার কারখানা মধ্যে মুকিম মুসাফির সবাই কয়রাঘাত নামাজ পড়বা আসরের নামাজ দুই রাঘাত পড়বা কিন্তু কাজের স্বার্থে নিজেদের সুবিধার জন্য কই রাঘাত বানাইছে এলুক মুসলমান এলুকের মুসলমান বলবে কেহ নাকি সে কেন হুকুম তাগির করছে আসরের লাগে না মোতাবাতির ভাবে শরীয়তের এই তরিকাটা কি হয়ে আছে এইভাবে সাবে হয়ে আছে এখন ইটাতে যদি কে পাল্টায় তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় অনেক বিধান আছে যেমন নাকি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 এখন যদি বলা হয় যে চুরের জন্য বিধান হইলো দশ বছরের জেল বা বিশ বছরের জেল এটা আল্লাহ পাখের হুকুমদারে পরিবর্তন করা হল না হল না স্পষ্ট স্পষ্ট বিধানটা নির্ধারণ দেওয়ার পরে এই যে পরিবর্তন করলো এর দ্বারা সে মুসলমান থেকে গেছে যে কোনো ঠারতেই করুক এই কথাই বলো যে আমাদের দেশের মানুষের কাজ করতে হচ্ছে ধাতরা কাটতে দিলে কাজ করবো কেমন সে গরিব মানুষ কেমনে খাইবেঙ্গ যে ছাড়তেই করে রক সেমান থাকবে আল্লাহর বাদ দিচ্ছে না দেয় নেই আসলে আমার হবে ইসলামও এমন বিরাগত মানলে হবে না মানতে হইলে পুরাটা রেখি করতে হবে মানতে হবে এই জন্য আলহিল কুপুর ইন আজালা কোনো মুসলমানই ছিল কিন্তু তার উপর কুপুরি যুক্ত হয়ে যাই তাহলে কি মানে অটোমেটিক সে কে গেছে মুসলমানের আমির হওয়া থেকে ছুটে গেছে সে এখন সে মুসলমানের আর কি নাই আমির নাই সে এখন এই লোকের মানা ফরজ। স্বয়ংক্রিয়া উত্তর এখন যে বাদ হয়ে গেছে তারে হটা সে তারপরও তাক থাকা এই পচাটারে ক্যান্সারটা রে ভালো নির্ধারণ করা আমি এটা করা এটা ফরজ না তো ভালো একটা নির্ধারণ করা কি হয়ে গেছে এখন ফরজ হয়ে গেছে প্রতি আহ্বান করা নামাজের বিধান চালু রাখা এটা কি করে দিছে যদি তার সাথে সংযুক্ত হয় কুফুরি অথবা শরীয় পরিবর্তন পরিবর্তন শরীয়তের পরিবর্তন পাওয়া গেছে এই লোকের থেকে আল্লাহর বিধানের কি পাওয়া গেছে পরিবর্তন পাওয়া গেছে তার সাকাতত্ত্ব আতহু কে হয়ে গেছে সে কর্তৃত্বের বিধান থেকে বেরিয়ে গেছে এবং তার আনুগত্য অপসারণ করা ও নসবু ইমাম এবং কি করা একজন ইমাম কি করা নিয়োগ করা ইন আলিকা যদি তাদের জন্য কি হয় সম্ভব হয় যেমন দেশের সেনাবাহিনী আছে তাদের জন্য সম্ভব না এটা তাইলে তাদের জন্য কি হয়ে গেছে বিশেষভাবে ফরজ হয়ে গেছে এখন যদি তারা না করে অন্যদের উপর কি আক্রাবু ফাল আক্রাবু অন্যদের উপর কি হয়ে যাবে এটা এখন শক্তির কারণে অর্জন করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় কারণ সে তো আমির নাই নাই আমি তো নাই ইনাজা সে তো অটোমেটিক মাজুল হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন যে এখন বিরুদ্ধে গেলে ফিটনা ফসাদ হবে আরে এখন আমাদের দেশে যে বর্তমান শাসকগুলি একটা তো হইল আমির শূন্য থাকা কি থাকা আমির শূন্য থাকা আরেকটা হইল যারা নাকি কুকুরের প্রতিষ্ঠা করতেছে এমন আমির নিয়োগ হয়ে থাকা আমির শূন্য থাকাটাই একটা ফাঁসাদ একটা অরাজকতা একটা কি এইটা থেকে বাঁচার জন্যই কি করা আমাদের ইমাম নিয়োগ করা কি হয়ে গেছে ফরত হয়ে গেছে এখন যদি শূন্য অবস্থা বরং কুপুরী প্রতিষ্ঠাকারী কুপুরী কাফের বাস্তবায়নকারী সংস্কৃতি কুপুরী শিক্ষা তারপরে অর্থনৈতিক ব্যবস্থা এইগুলি প্রতিষ্ঠাকারী ব্যক্তি যদি কি হইয়া থাকে আমির হইয়া থাকে তাহলে আমির শূন্য অবস্থা শূন্য থাকার মধ্যে যেই ফাঁসাদটা এর বেশি কম ফাসাদেশি বেশি ফাসাদ এখন এখন তার বিরুদ্ধে যত ভাবেই চেষ্টা করুক যত দেখি ফাটনাফাদ যত অরাজের ক্ষেত্রে ওই কুপুরি প্রতিষ্ঠাকারী ব্যক্তির অরাজগতার চেয়ে ফেতনা ফসাদের চেয়ে অনেক বেশি কম ফেটনা ফাদ বাকিগুলি কারণ দেশের মধ্যে যদি গন্ডগোল হয় অরাজকতা হয় অশান্তি হয় তাহলে এই কুপুরের কি হল ডিস্টার্ব হল সুনাগরিক জীবনযাপন করা হয় শান্তশিষ্টভাবে তা এই কুপুর এই শক্তিটা এই কাফেরে তার নিজের কুপুরিটাকে প্রতিষ্ঠা করার ব্যাপারে সুযোগ কি পাইলো বেশি পাইলো কি পাইলো বেশি পাইলো বুঝে আসে নাই তাহলে এখানে বরফ আসাদ কোনটা এ যে কুপুরী বিধানগুলি কুপুরী নিয়মকানুন গুলি প্রতিষ্ঠা করতেছে এটা না তার বিরুদ্ধে চেষ্টা করাটা এটা কোনটা বরফ আসাদ কোনটা সে যে কুপুরী প্রতিষ্ঠা করে রাখতেছে এটা বরফ না এটা হইল বরফ আসাদ এইটাতে দূর করা ফরজ যেইভাবেই সম্ভব এখন যে এটার জন্য যা কিছুই করা হোক দেখা গেল সেটা হালকা এ তার হালকাটা থেকে যা কিছু কি হবে কারণ হয়তো প্রতিষ্ঠা করতেছে আমাদের শাসকগুলি কি ইসলামী শিক্ষা ইসলামী মন মানসিকতা ইসলামী সংস্কৃতি ইসলামী অর্থ ব্যবস্থা এগুলি প্রতিষ্ঠা করতেছে না কুপুরি কুপুরিগুলি প্রতিষ্ঠা করতেছে কোনগুলি যে পরিমাণ এদের ডিস্টার্ব হবে সেই পরিমাণ কুপুরী প্রতিষ্ঠাটা বিলম্বিত হবে আর যে পরিমাণে দেখেন এই সমস্ত ধীরে ধীরে মানুষ নাস্তিক মুরতাদ হইতা এই পরিমাণ নাস্তিক সৃষ্টি হয়েছে এখন এই যে নাস্তিক মুরতাদ হইতাছে এগুলি কাদের কাদের ফসল বলেন আরো উন্নত বিধান দেয়া কে আছে বিশ্বাসীদের জন্য আল্লাহর উপর বিশ্বাস আমাদের আসে না নাই তাহলে বিধানটা উন্নত কাটটা আল্লাহর বিধান তারা অন্য যে কোন বিধান এটাকে যদি গ্রহণ করা হয় তাহলে সেটা এখানে আল্লাহকে এটা জাহিলি জাহেলি বিধান হয়তো আল্লাহর বিধান হবে। অথবা কার বিধান মানা হবে বিধান হবে। এই সমস্ত শাসকগুলি কার বিধান মানতেছে আল্লাহর বিধান না জাহিলি বিধানি বিধান যে গণতন্ত্রের নামে হোক আর যে নামেই হোক বা নিজেদের বানানো হোক সংবিধান হোক যে কি বিধানই জাহেলি বিধান আয়াতের ব্যাখ্যায় ইদনে কাসির বলতেছেন এই জিনিসটা আমাদের এই জায়গার মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করতেছেন যেই ব্যক্তি নাকি আল্লাহ পাকের হুকুম থেকে বেরিয়ে গেছে আল্লাপাকের হুকুম যেটা নাকি সব ধরনের তার অন্তর্ভুক্ত ছিল এবং সব ধরনের অনুষ্ঠিত থেকে মানুষদের রক্ষা করেছিল বিভিন্ন ধরনের মানবিক মানুষের বানানো মত চাহিদা এবং পরিভাষা সেই দিকে সে কি করছে গমন করছে আল্লাহ বিস্তানি আতিল্লাহ যেগুলি আল্লাহর শরিয়তের হাওয়ালা সারা নিজেরা কি করে নিছে তারা বানায় নিছে যেমন নাকি জাহিলি যুগের লোকেরা সেই সমস্ত নিজেদের রচিত এই বিধান সংবিধান সেগুলি দিয়ে কি করতে তারা বিচার মীমাংসা ফাইসলা এগুলো করতো খান যেমন নাকি তাতারিরা তাদের রাষ্ট্রীয় রাজকার্য পরিচালনার ক্ষেত্রে কি করতো তাদের ইয়াসাক সংবিধান ছিল তারা কি করে বিচার ফাইসালা তারা করে বহুয়া আন ইয়াসাকটা ছিল একটা কিতাব মানে একটা কি বলবো সংবিধান ইসলাম ইয়ালাইহা ইহুদি নাসরানি এবং ইসলামী এই বিভিন্ন শরীয়তের থেকে বাসাই বাসাই করে নিয়া এই বিধানটাকে কি করছে সে রচনা করছে وفيها كثير من الاحكام اخذها من مجرد نظره وحواهوا আর অনেক গলি বিধান ছিল যেগুলো শুধু তার চিন্তা ভাবনা অনুযায়ী তার চাহিদা অনুযায়ী সেইগুলো সেখানে রাখছে فصار في بنيه شرعا متبعاً এইটা তার সন্তানদের মধ্যে এটা মানার মতো একটা কি হয়ে গেছে গা يقدمونها على الحكم بكتاب الله وسنه رسول الله صلى الله عليه وسلم আল্লা কিতাব এবং রসুলা করা সেদিকে এই ধরনের যে করবে সে কাফের তার বিরুদ্ধে কিতাল করা ফরজ যতক্ষণ সে আল্লাহর হুকুমের দিকে কি করবে ফিরে ফলাহিন ধর্ম সেটা একসময় কি ছিল শিখছিল ইসলামেরও কিছু বিধান নিচ্ছে নিজেও কিছু রচনা করছে এই বিভিন্ন ধর্মীয় জিনিসগুলির একত্রিত রচনা করছে সেটার ব্যাপারে যদি এই হুকুম হয়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 হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির অভিপ্রায় বুঝবেন মানে মত চাহিদা জনগণের চাহিদার চূড়ান্ত প্রকাশ হিসাবে এই কি করা হয়েছে সংবিধান রচনা করেছে এটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন দেশে সর্বোচ্চ আইন অন্য কোন আইন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 মানে জীবনযাপন যে করতে জীবনযাপন ব্যবস্থা সেটাও এবং আমার মরণ মরল কার জন্য আমি মরবো আল্লাহ সবগুলি কার জন্য আল্লাহর এটা হইল ইসলামের বিধান যে যে কার কার জন্য জন্য। আর জন্য সব কার্যক্রম কার জন্য কার সুবিধার জন্য জনগণের জন্য জনগণ যেভাবে চায় সেভাবে হবে এই জন্য যে দেখেন না তারা প্রতি কথা কথাই বলে যে জনগণের স্মরণাপন্ন জনগণ যেভাবে বলে জনগণ এইভাবে চায় জনগণ এইভাবে চায় না এই ধরণা দেনা না কিন্তু মুসলমানের কথা ছিল কি পুরানা দেশে আছে আল্লাপের নির্দেশে আল্লাহ আল্লাপের মুসলমানের কথা ছিল না সেভাবে ইচ্ছা এই জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি এটা এটা দেশের সর্বোচ্চ আইন তাহলে এখানে আল্লাহর হুকুম ছাড়া ভিন্নটারে কি করা হইল চূড়ান্ত ফেসালাকারী মানা হইল না এই ব্যক্তি কাফের এবং মূর্তা ধর কি নাই সন্দেহ নেই যে কি আল্লাহর হুকুম এদের প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করার থেকে বিরত থাকে সেমা কি গ্রহণ করার থেকে বিরত থাকে তো বুঝছেন একটা পালন করে আমল করে না সেটা ভিন্ন জিনিস আর কি সে আমল করতে বিপরীতে প্রতিষ্ঠিত করতেছে এই যে ফাহা কা ভিলেজ সে ভিলেজ কি কাফের আমল না করাটা গৌরবের বিষয় মনে করে বরং আমল করাটা সে গ্রিনের বিষয় মনে করে যদিও সেই হুকুমদারে স্বীকার করে দেখছেন আব্দুল বার কি বলতেছেন যে হ্যাঁ হুকুমটা হ্যাঁ শরীয়তের হুকুম এটা আমি মানি কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা এই আধুনিক যুগে এটা আমরা এখন কি করতে পারবো না চালাইতে فاربنا انتنا عن قبول حكم الله الله حكم قبول قرأتك شكير كيفية كيفية كيفية مقرن مكشكر قرأتك اللح حكم اللح حكم ديسلو كيفية بسطو بي شئيدة برويك قرأتك برويك قرأتك ببردتك بزرشت يقول وقد أجمع العلماء على أن من دفع شيئا أن أنزله الله وهو مع ذلك مقرن بما أنزل الله أنه كافر وقد أجمع العلماء ইসা উনি বলছেন যে সব আমাদের আল্লাহের হকি করে প্রতিহত করে বুঝেনা অথচ সেটাকে স্বীকার করে যে হল্লা নাজেল করা জিনিস এটাই তারপরে সে বিল এজ মা কি আল্লা হাজাম কোন দুইমধ্য এই ব্যাপারে কোন কি নাই মত বিরোধ নাই যে ইনজিলের বিধান অনুযায়ী যদি কে হয় এখন কি করে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 তাহলে আল্লাহ করা এক সময় চালু আল্লাহ গৃহীত বিধান অনুযায়ী এখন কথা লম্বা এরপরে দেখেন আরো কি বলতেছেন আল্লাহ যে জিনিসটা হালাল করছে যে নাকি হালাল করে ফেলছে আল্লাহ যে জিনিসটা কি বানাইছে হারাম বানাইছে কিন্তু সে বানাইছে হারাম করছে হালাল করছে কি বানাইছে হারাম বানাইছে তাইলে এই লুকে মানে সে যদিও জানে যে এটা আল্লাপাক কি করছে আল্লাপাক হারাম করছে এটা জানা কি বানাইছে হালাল বানাইছে আল্লাপাক আল্লাপাক এটারে কি বানাইছেন হালাল বানাইছেন এটা জানা সে কি বানাইছে হারাম বানাইছে এটা সে কি কাছে এখন আপনি আসেন এ কথা যে আমাদের কোন ব্যক্তি তো আল্লাহর হালাল রে হারাম না কেউ হারাম রে হালাল করে না কয় একটা কথা সহজে বোঝার জন্য আমি বলি আমাদের দেশে আমরা পানি না খাই বাঁচতে পারি আর পানি না খাই মানুষ বাঁচতে পারবো পানি খাওয়া জরুরি না সৌদি আরবের মানুষে দিন পানি খায় পানি খায় আমেরিকার মানুষের পানি চিনে হ্যাঁ আমেরিকা ওলারা ওয়াটার চিনে সৌদি ওলারা মাহুন হুন মাহা চিনে পানি তো খায় না দিন তারা পানি খায় আরে পানি খায় কোন দিনে তারা এই শব্দটা তাদের মধ্যে নাই কিন্তু বিষয়টা আছে তো বিষয়টা আছে না আমাদের এই সমস্ত কুলাঙ্গার হালাল হারাম শব্দটার ব্যবহার করে না কারণ শরীর পরিভাষা কিন্তু হালাল এবং হারামের বাস্তবতাটা দাকি হালাল হইল যেটা করতে গিয়া কোনো সংকোচ বোধ করে না যেটার মধ্যে কোনো কি নাই অপরাধ হারাম হইল মধ্যে অন্যায় আছে যেটা করতে গিয়া কি করতে হয় সংকোচ বোধ করতে হয় এটা হিসেবে কি হারাম যেটা করলে নিজের চুরচুর মনে হয় এখন এই শব্দগুলি প্রয়োগ করে না কিন্তু এই শব্দের জন্য ভিন্ন শব্দ তারা ব্যবহার করে না করে না হালালের জন্য তারা শব্দ ব্যবহার করে কি বৈধ কি শব্দ ব্যবহার করে বৈধ সাংবিধানিক এবং আইনানুব এই প্রতিশব্দ। হালালের অসাংবিধানিক বেআইনি এটি কিসের প্রতিশব্দ হারানের প্রতিশব্দ হালাল হারান তো শুরুতে পরিবেশ শুরু হতো মানে না শুরু হতো তারা ঘৃণা করে শুরু ব্যবহার করবো গেলে কিন্তু সেই বিষয়গুলি প্রধানের জন্য কোন কি বুঝা জিনিসটা সম্মানের বেআইনি গৃহীত অসাংবিধানিক বললে অগণতান্ত্রিক বললে কি বুঝা অবৈধ বললে কিন্তু বৈধ অবৈধ সাংবিধানিক অসাংবিধানিক আইনি বেআইনি এই কথাগুলি তাদের মধ্যে সুদ গ্রহণ করা সুদ খাওয়া কিন্তু আমাদের দেশে সংবিধানে আমাদের দেশের আইন কানুনে এটা কি হালাল না হারাম আরে হালাল না হারাম আরে হালাল হারাম সব দুটি পুরোনো এইটাতে কি বলে বৈধ বলে না অবৈধ আল্লাপাক যুদ্ধর ঘোষণা করছেন এইটারে যারা বৈধ বানায় দিল যে আইনানুক বানাই দিলে যারা সংবিধানিক বানাইয়া দিল এটারে যারা গণতন্ত্রের উপযোগী বানায় মানে এটারে সমাজের মধ্যে অন্যায় না হিসেবে ঘোষণা দিয়ে দিল তারা কি আল্লাহ আল্লাহ এখন যদি আপনি যদি সুদী ব্যাংকের বিরুদ্ধে যান কোন এলাকায় ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে সরকারের অনুমোদন নিয়ে এই ব্যাংকটা যদি আপনি উঠে উৎখ্যাত করে দেওয়ার জন্য চেষ্টা করেন সরকারে আপনার কি ধরব না ধরব মুংকার ফরজ না আর নাহিয়ানা সে কি করছে হারাম করছে বেড়ে নিবে আপনারা এটার জন্য আপনার মুখ করতে হবে দিবে না আপনার এই কাজ করতে দিবে একদিকদের আল্লাহর হারাম রে সে হালাল করে দিচ্ছে শাসকগুলি এই গুলি কি এই জেহাদের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে আর মুখে তারা হারাম বা সমস্ত কথা কয় না কিন্তু মুখেও তো কয় তারা কয় না কেমন তারা বলে না যে আমরা জঙ্গিবাদী বিরোধী জঙ্গিবাদ প্রতিহত করব পৃথিবীতে বর্তমানে যাদেরকে আক্রমণ করে দিয়েছে নিরীহ মুসলমানদেরকে না যারা নিজেদের যান বাঁচানের জন্য ইমান বাঁচানের জন্য দেশ বাঁচানের জন্য যারা কি করতেছে আমেরিকার বিরুদ্ধে লড়তেছে তাদেরকে আমেরিকা কি কি বলে জঙ্গি বলে এখন উদের এই লড়াটা আমেরিকার বিরুদ্ধে তাদের পক্ষ হয়ে আমাদের জন্য লড়া কি ছিল কে সরাসরি আমেরিকাই এই লোকগুলি এবং তারা এই আমেরিকার বিপরীতে লড়াটাকে তারা জঙ্গি বলে না বলে না এবং বইলা এটারে উৎখাত করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা তারা এর জন্য তারা এই ঘোষণা তাদের থেকে আসতেছে না আসতেছে কেহ যদি কি এর পক্ষ অবলম্বন করে কাফের পক্ষ অবলম্বন করে তখন সে কি মুসলমান থাকে তখন মুসলমান থাকে কত তো লম্বা হয়ে গেল হুসাইন আহম্মদ মন্দিরের মতো ফটো একটু দিতেছি নতবা পক্ষ অবলম্বন করবে সে হইল বদতরীন কাফের পুরা পত এখন পড়লাম না লম্বা হয়ে যায় বত্তরী কাফের মানে নিকৃষ্ট ধরনের কাফের সে মানে ইসলামের দাবিকারী কোন ব্যক্তি যত বড় অন্যায়কারী হইতে পারে কাফের হইতে পারে এর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট ইসলামের দাবি তো মানে মুরতাদ রাও কি ইসলামের দাবি কারি মুরতাদ সে ব্যক্তিগত জীবনে মুরতাদ হয়ে গেছে কে শুধু এতটুকুতে কিন্তু সে এত বড় কাফের না ইসলাম আর কুকুরের যুদ্ধের ক্ষেত্রে কাফের পক্ষ যে কি করলো গ্রহণ করলো সে যত বড় কাফের দুজনেই কালিমা পরে দুই কি করে আর সহায়তা করতেছে ইসলাম ধ্বংসের জন্য কাজ করতেছে যাই হোক উনি বলছেন বত্তরিন্দ এই ব্যাপারে দেখেন স্পষ্ট হয়ে গেছেন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 আমেরিকা আমেরিকাকে যে কোনো ধরনের সাহায্য একটা মানসিক সাপোর্টও কিন্তু বিশাল বড় সাহায্য বড় সাহায্য না লজিস্টিক সাপোর্ট যেটা এটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে বড় সাহায্য এটা বিশাল বড় সাহায্য আমেরিকা ইরাকে ইরাকে আক্রমণ করার আগে আমেরিকার মতো লজিস্টিক সাপোর্ট বুঝে আসছে রাজনৈতিক সাপোর্ট এ রেছে কি বিশাল বড় একটা সহায়ক বিষয় আমাদের এই সমস্ত শাসকগুলি আমেরিকাকে এই লজিস্টিক সাপোর্ট না রাখে নাই রাজনৈতিক সাপোর্ট দেওয়া না রাখে কাফের সহায়তা করে মুসলমানদের যুদ্ধের বিরুদ্ধে সে কাফের হয়ে যায় আর তারা এইভাবে স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে তেলে এরা এরপরে মুসলমান রয়ে গেছে এ তাদের একটু তাদের মধ্যে কোন সন্দেহ আছে বিশেষ করে মুসলমান আর কাফের যুদ্ধে যে কাফের পক্ষ অবলম্বন করবে সে একেবারে স্পষ্ট কি কাফের যে যত যত কিছুই পড়ুক সে কি কাফের তার বিরুদ্ধে যুদ্ধ করা কি ইরাকের মালিক সে কি কালিমা পরুইয়া ইরাকের মধ্যে না হক না আচ্ছা মানে আইনের জাকাতের বিরুদ্ধে কি করছিল যুদ্ধ করছিল মানি জাকাত্রা কি কালিমা পড়তো না আরে না পড়তো না মানিমা পড়তো তারপরে আলী রাজি আল্লাহ খারিজিদের হকের সবচেয়ে নিকটবর্তী দলটা এই খারিজিদের বিরুদ্ধে কি করবে যুদ্ধ করবে এদেরকে আমি যদি পাইতাম মানে খারিজিদের ব্যাপারে বলতেন যে তাদেরকে হত্যা করতাম কিভাবে আদ এবং সামুদ্রে আল্লাহ যেভাবে ধ্বংস করতে এইভাবে যদি কি করতাম হত্যা করতাম তারা আমল এবদ বন্দীগি তাকে অপরের মেদে এত উন্নত হবে যে তোমরা নিজেদের নামাজ নিজেদের তিলত নিজেদের রোজা এইগুলির উদের আমলের সামনে কি মনে তুচ্ছ এবং নগণ্য মনে করবা। আমি পাইলে আদ এবং সামুদ্রে আল্লাহ যেভাবে ধ্বংস করছে এদের এইভাবে হত্যা করতাম আলিরাজন সেগুলি রেখি করছেন হত্যা করছেন না করেন নাই এদের আলীন না না হক এখন খালি কালিমা পড়লেই তার বিরুদ্ধে যুদ্ধ দেওয়া যাবে না এই যে একটা যে কালিমার গুর বিরুদ্ধে কালিমা পরে তার বিরুদ্ধে কালিমা এই সমস্ত লোকগুলি আর এইভাবে কুফুরিদারে ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে কি করতেছে তারা প্রতিষ্ঠিত করতেছে কারদাইয়ের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা আলিমুলার অকমত যে তালেবানরা যুদ্ধ করতেছে কি দিতে সহি যুদ্ধ হইতেছে কি ইসলামী কি আমাদের দেশে এক সময় কি এখতিয়ার্দিন বখতিয়ার খিলজির সময় কি ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত ছিল না ইসলামী বিধান জারি ছিল না মুঘল আমলে কি এই দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠিত ছিল না জারি ছিল না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 তাদের উপর যদি প্রযোজ্য হয়ে থাকে সাহিত্যের বাইরে আল্লাহ তালা কাউকে কি দেয় না কোন হুকুম করেন না আমাদের কি সাহিত্যের বাইরে হুকুম করছেন কাজ করা সম্ভব কিন্তু আমরা কাজ করতে না চাইলে সম্ভব অন্য কাজগুলি করা যাদের বুঝে আসছে সবচেয়ে আগে খরচ হলো আমাদের এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি করা আর খেতাল কার বিরুদ্ধে করবো আমরা এই সমস্ত কারদায়ীগুলির বিরুদ্ধে মুরতাজ গুলির বিরুদ্ধে কে বিরুদ্ধে কাশেরে আস্তির বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে মুরতাদ কাফারের বিরুদ্ধে যুদ্ধ করা এটা আরো আগে ফরজ আবু ওর সিদ্ধিক্রা জেলাম কি কাশের আস্তির বিরুদ্ধে যুদ্ধ করছে না মুরতাদ বিলের বিরুদ্ধে আগে যুদ্ধ আবু সবচেয়ে বড় মানে আলা সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি এবং ফজিলতময় সবচেয়ে বেশি মোর্তাদের জঘন্য কাফের না কাফের আসলি বেশি জগন্না কাফের এই সমস্ত মুসলমান ইসলামের নাম করে এরা শুধু মুরতাদ না ব্যক্তিগত মোর্তাদ না বরং তাদের এরতে দাদ্দা তাদের কুপুরিবার প্রতিষ্ঠাকারী মোর্তেরা নিজে মোর্তে তারা এই মোর্তারা আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করত বন্ধু তো